অনেকে রানা এই যে প্রশ্নটা ও করতে আসে এখানে কিছু শিক্ষারও বিষয় আছে একটা হলো এই যে তার মানে আমাদের মুসলিম সমাজের অনেক মানুষই এরকম একটা ধারণা ওদের কাছে আছে যে রোজার মাসে গুণা করাটা ঠিক নয় আর অন্য মাসে করা যায় এই যে রোজা ছাড়া অন্য মাসে চাষা যায় রোজার মাসে যায় না তার মানে সমাজে এটা আমাদের বলার বা শিক্ষার দেওয়ার প্রয়োজন আছে এভাবে দাঁড়িয়ে বিষয়টা না তো রোজার সাথে সম্পর্ক না অন্য কিছুর সাথে সম্পর্ক এটা একটা জিনিস उत्तर हल्ला जोड़ा सदृश ग्रहण करते हैं पुरुष जन महिला ना सजे और महिला जान पुरुष ना सजे उभय कर शारीरिक और बाह्यिक आहलाप কিছু পরিবর্তন বা কিছু চেঞ্জিং দিয়েছেন তার মধ্যে হলো এই দাড়ি মহিলারা যদি গোটা জীবন মাথা ঠুকাঠুকি করে দাড়ি গোজানোর জন্য দাড়ি আসবেন আর পুরুষেরা যতই দিয়ে চাচ্ছেন বেলেট সোজা ভাবে আর উল্টে ভাবে যেদিকে চান এই দুই তিন দিন যাবে না আবার ভোর করে বের হয়ে যায় এটা আল্লাহর নিয়ম তিনি এইভাবেই তৈরি করেছেন আর এটাই তিনি চান सुल सलिमारक दी चाचा बाधदे दल प्रमाण गाय सुने क्योंकि जथे रसुल्लामे तुम्हारा दाड़ी के बढ़ाओ वा पे সেটাকে বড় করো সেটাকে ঘন করো যারা হতে হবে বিশেষ কোনো কারণ ছাড়া সে দাঁড়িয়ে আসবে না বিশেষ কারণ কেটে গেছে অপারেশন করতে হবে ঘাউ হয়েছে আরো কিছু করতে হবে এরকম বিশেষ কিছু প্রয়োজন ছাড়া সে চাষাষি করবে না যেমন এটা চাঁসলে এই মহিলাদের সাদৃশ্য দেখায় মহিলাদের মতো অবশ্যই সে সকল কিছু বিপরীত করা আর দুঃখ লাগে কিছু মানুষ আবার বিয়ে করার জন্য দাড়ি রাখেনি তো একটা কারণ যেটা সে মানে বিয়ে করবে সেই কারণে সুন্দর দেখাতে চায় আর কিছু মানুষ বুড়া হয়ে গেল ছেলে পেলের বিবাহ বিবাহ মানুষ গ্রহণ করতে হবে সমাজ নষ্ট হয়েছে বলে আপনিও নষ্ট হবে তা করলে হবে দাড়ি রাখলে মানুষ বলে লজ্জা পাবে কতগুলো দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে দেখছেন না দুনিয়াতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কত আছে যারা দাঁড়িয়ে তারও দাঁড়িয়ে আছে যত শয়তান ছিল না ওদের দাঁড়িয়ে আছে কারণ ভাই দাড়ি পুরুষত্বের মানে এটা দুনিয়া বিক্ষেত্রে এটা পুরুষত্বের পরিচয় এটা পছন্দ লাগে না তোমরা রাখো ঠিক আছে